कलकार ग् दीपर संगे दीपर चोखे कलकता शुद्म्र मिर्ची 98.3 ते প্রত্যেক শনিবারের মতো এই শনিবারেও মীর সকাল সকাল ফোন করে জিজ্ঞেস করলো দেখতে চলেছি সেটা দ্বীপ নিজে একটু বোঝাক দীপ আমি মির কে বললাম এলিজাবেথ টমসন এর করা এই পেন্টিং পেন্টিং এর ডান দিকে দেখা যাচ্ছে এক সৈনিক একটা বিরাট কেল্লা কেল্লার খোলা ফটকের মধ্যে দিয়ে ধুলো উড়িয়ে বেরিয়ে আসছেন কয়েকজন ঘোর ওই কেল্লাটা হচ্ছে জালালাবাদ ফোর্ট আর সৈনিকের নাম উইলিয়াম ব্রাইডেন পেইন্টিং এর নাম দ্য রেম অফ এন আর্মি প্রশ্নটা হচ্ছে যে এই পেন্টিং এর সঙ্গে কলকাতারই বা কি সম্পর্ক আর এই মুহূর্তে যে টি20 খেলা চলছে তারই বা কি সম্পর্ক সেই মানুষটার গল্প দিয়ে শুরু করি যার জন্য রাইডনের এই করুণ অবস্থাটা হল তিনি ভারতের বড় লাট লর্ড অকল্যান্ড তাকে ভারতের বড় লাট করা ইস্ট ইন্ডিয়া কোম্পানির কারণ তিনি এই দেশ দেশের মানুষ এসব নিয়ে কিছু জানতেন না এবং কোনোদিন জানার চেষ্টাও করেননি দেশে যখন দুর্ভিক্ষ চলছে তখন লর্ড অকল্যান্ড সিমলায় বসে দুই বোনের সঙ্গে শেক্সপিয়ারে মুশগুল হয়ে রয়েছেন বা বাবা বাবা সেটাকে বলা হয় আফগানিস্তানে ওই দেশের উপর দু দলেরই নজর আর দু দলেরই স্পাইরা সেখান থেকে নানান খবর পৌঁছে দিচ্ছে নিজের মনিবদের কাছে ইংল্যান্ড চায় আফগানিস্তানের রাজা দোস্ত মোহাম্মদ সরিয়ে তার জায়গায় বসাতে শাহু যাকে কলকাতায় চিঠি লিখে বোঝানোর চেষ্টা করছেন যে যুদ্ধের কোনো দরকার নেই কারণ দোস্ত মোহাম্মদ ইস্ট ইন্ডিয়া কোম্পানির সঙ্গে দোস্তি করতে চান কিন্তু কে শোনে কার কথা লর্ড অকল্যান্ড বললেন যুদ্ধ হলো যুদ্ধ ইংরেজরা হলো কচু কলকাতার সঙ্গে কানেকশনটা তো বোঝা গেলভবন তার পাশে ছিল একটা বিশাল খোলা মাঠ সেই মাঠকে সাজিয়ে তোলার নেন লোড অকল্যান্ড এবং সেই কাজটা সুপারভাইজ করেন তার দুই বোন এমিলি আর ফ্যানি জায়গাটার নাম হয় অকল্যান্ড সার্কস গার্ডেন কিন্তু তার কয়েক বছর পর সরকার বাহাদুর যখন জায়গাটা দিয়ে দেন ক্যালকাটা ক্রিকেট ক্লাবকে তখন তার নাম পাল্টে যায় কারণ লর্ড অকল্যান্ডের আসল নাম জর্জ ইডন আর তার দুই বোনের নামে মাঠের নাম হয় ইডেন গার্ডেন যে যুদ্ধটার কথা বললাম ষোলো হাজার গেল আর এক ফিরেল। সেটা নাম হচ্ছে দ্য ফার্স্ট অ্যাংলো আফগান ওয়ার এবং তার আরো দুটি জিনিস এখানে রয়েছে দমদমে রয়েছে অনেকটা শহীদ মিনারের মতো দেখতে আফগান ওয়ার মেমোরিয়াল আর রয়েছে একটা ঠিকানা